বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মণ্ডলী। আমাদের বক্তব্যের বিষয় কবরের শাস্তি মানুষের মরার পরে চাহান্নাম জান্নাত হওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় রয়েছে এই দীর্ঘ সময়কে বলা হয় আলামে বারজাক এটা একটা সময় যে সময়ে মানুষকে কবরে শাস্তি দেওয়া হয় অথবা শান্তিতে রাখা হয় কবর বলতে কোনো নির্ধারিত স্থান নয় অনেক মানুষই আগুনে পুড়ে মারা যায় অনেক মানুষকেই কোন পশু প্রাণী খেয়ে নেয় তাদের কোন নির্ধারিত কবর নেই এই কবর বলতে যদি আমরা বুঝি বাড়ির পিছন দিকে বা কোন একটা নির্ধারিত স্থানে কবর আছে সেখানে শাস্তি হয় মূলত তা নয় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত দীর্ঘ সময় যে মানুষ আলামে বারজাকে থাকে এই সময়টাকে বলা হয় কবর বা আলামে বারজাক মরার পরে মানুষ তিনটে বড় বিপদের সম্মুখীন হয় যেখানে মানুষের নিজে থেকে ব্যক্তিগতভাবে কিছু করার থাকে না এই সময়ে মানুষ হয় বড়ো অসহায় বড়ো নিরুপায় তার একটা হচ্ছে কবর মানুষের জন্য কবর একটা জটিল কঠিন জায়গা কবরের শাস্তি মানুষকে বাহ্যিকভাবে বোঝানো কঠিন কবরের শাস্তি ঠিক এইভাবে আমরা বুঝতে পারি যে একজন মানুষ ঘুমিয়ে আছে আর একজন মানুষ পাশে বসে আছে যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে স্বপ্নে দেখছে যে তাকে গখরা সাপ অথবা কোনো হিংস্র প্রাণী ধাওয়া করছে তাড়া দিচ্ছে সে চিৎকার করে দৌড়িয়ে পালাচ্ছে পাশে যে ব্যক্তি বসে আছে সে এই হিংস্র প্রাণীকে দেখতে পায় না কিন্তু তার শরীর দিকে কিছুটা আঁচ করছে অথচ যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে হিংসা প্রাণী ঠিকই দেখতে পাচ্ছে এই যে পাশের লোকটা দেখতে পায় না কিন্তু যে ঘুমিয়ে আছে সে কষ্ট ঠিকই ভোগ করছে ঠিক এর ভোগ করাটা যেমন কবরের শাস্তি তেমন অনেক সময় আমাদের দেশে পেপার পত্রিকায় বের হয় যে অমুক দেশের অমুক বাদশা বা অমুক ব্যক্তি কবর খনন করে দেখল যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে এইরকম আমাদেরকে পেপার পত্রিকার মাধ্যমে বলা হয়েছে আবার আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে কবরের শাস্তিকে ক্যাসেটিং করে রেকর্ডিং করে মানুষকে দেখানো হচ্ছে মানুষ তার মেশিনের মাধ্যমে কবরের শাস্তিকে দেখছে এটা একটা কবরের শাস্তিকে মানে উপেক্ষা করা আল্লাহর বিধানকে লঙ্ঘন করা অপমান করা মানুষ কবরের শাস্তি দেখতে পাবে বিষয়টি এমন নয় কবরের শাস্তিকে এভাবে দেখা একটা ধর্মকে বিকৃত করার একটা নোংরা কৌশল এবং বিভিন্ন পেপার পত্রিকায় এভাবে কবরের শাস্তে আমরা দেখতে পাচ্ছি এভাবে কথা প্রকাশ করা শরীয়তকে অস্বীকার করার সামিল মরার পরে মানুষের জীবনে প্রথম বিপদ হচ্ছে কবর এরপরে দ্বিতীয় বিপদ হচ্ছে কেয়ামাতের মাঠ এরপরে তৃতীয় বিপদ হচ্ছে জাহান্নাম এই জন্যই ওসমান রাজি আল্লাহ তালা বলছেন যে রাসুলসল্লি ওসালাম বলেছেন আল কাবুর আউজেল মিন মানাজ কবর হচ্ছে পরকালের প্রথম স্তর হোক ফাঁ বা মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এর এরপরে যত স্তর আছে সব স্তরে বেঁচে যাবে হোক ফাঁ বা মিন হোক আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সেগুলো আরো জটিল আর কঠিন হয়ে যাবে আমরা অত হাদিস থেকে বুঝে নিতে পারি যে কবর একটা জটিল কঠিন জায়গা যদি মানুষ এখানে বাঁচতে না পারে তাহলে এর পরের স্তর কেয়ামাত সেটা আরো কঠিন হবে এর পরের স্তর জাহান্নাম যেটা আরও কঠিন হবে আল্লাহ আল্লাহতালা বলেন সানু আল দেব হোম অচিরে আমি তাদেরকে বারবার শাস্তি দেব্দ এল আদামিন এরপর তাদেরকে আমি একটা পীড়াদায়ক একটা বড় কঠিন শাস্তির দিকে নিয়ে যাব অত আয়াতে আল্লাহ আল্লাহতলা বললেন আমি তাদেরকে বারবার শাস্তি দিব এটাই হচ্ছে কবরের শাস্তি এই শাস্তির পরে তার জন্য আবার শাস্তি আছে জাহান্নাম সেটা কবরের চেয়ে আরো জটিল এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহতলা বলছেন কবরের শাস্তি যত কঠিন জাহান্নামের শাস্তি তার চেয়ে অনেক বেশি কঠিন না অত আয়াতে আল্লাহ আল্লাহতালা বলছেন আমি তাদেরকে বারবার শাস্তি দেব তারপর তাদেরকে আমি একটা কঠিন ও জটিল শাস্তির দিকে বড় শাস্তির দিকে নিয়ে যাব। আমরা কবরের শাস্তি রাসুল সাল্লি সাল্লামের বিবরণ থেকে স্পষ্টভাবে বুঝতে পারি রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আসাবহ যখন কোনো মানুষকে কবরে রেখে যারা কবরে রাখতে এসেছে তারা চলে যায় যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রেখে মানুষ চলে যায় লাতাস মা কার তখন এই কবরের ব্যক্তি তাদের চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। একটা মানুষ কবরে পড়ে থাকবে আর যারা তাকে রেখে চলে যাচ্ছে তার চলে যাওয়াটা সে বুঝতে পারবে তার কিছু বলার থাকবে না কবর জি কত কবর কবরজি মানুষের জন্য কত অসহায় তা ভাষায় প্রকাশ করা যেমন কঠিন কলমে লিখে দেখানো তেমন কঠিন অবশ্য অত্র অত্রহাদিসের এই বাক্য থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে কবরের ব্যক্তি তাদের চলে যাওয়া অবস্থাকে জানতে পারে এখানে আমাদের একটা কথা ভালোভাবে অবগতিতে থাকা জরুরি যে মরে যাওয়া ব্যক্তি দুনিয়বি ব্যক্তির কোনো কাজ কর্মকে বুঝতে পারে না কাজ করতে পারে না কোন মানুষ মৃত মানুষকে তার কোনো কিছু শোনাতেও পারে না আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমরা মৃত মানুষকে তোমাদের কোনো কথা কর্ম ভাষা বুঝাতে পারবে না কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কবর থেকে সে জানতে পারে এটা হচ্ছে সাময়িক রসুলসাল্লাহ সাল্লাম সময় কবরের ব্যক্তি উপরের ব্যক্তির কাজকর্ম বুঝতে পারে শুনতে পায় এবার তিনি কিছু বলেননি বরং আল্লাহ না করেছেন এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে রেখে যাওয়ার সময়তেই মাত্র এই লাশ বুঝতে পারে যে আমাকে রেখে চলে গেল এটা সময় নয় আর এটা হচ্ছে তাকে অসহায় বুঝানোর জন্য তার নিরূপায় বোঝানোর জন্য অবশ্য বখারি মুসলিমের হাদিসে আমরা এভাবে জেনেছি যে বদরের যুদ্ধের ওই মুশ্রেক অমুসলিম লাশগুলিকে একটা ইঁদারে ফেলে দিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পাশে দাঁড়িয়ে বলছিলেন যে আল্লাহ তোমাদের সাথে যে অদা করেছেন সেটা কি পেয়েছো। নবীকে না মানলে কোরআনকে না মানলে যে তোমাদের সাথে যে আল্লাহ অদা করেছেন তোমাদের শাস্তির কথা মরার পরে কি হবে সেটা কি তোমরা পেয়েছো। তো পাশে উমার রাজিয়াল্লাহ তালানহ ছিলেন উমার বলছেন আল্লাহ রাসুল আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে আল্লাহ রসুল বললেন উমার আমার কথা তোমরা যা শুনছ তারা তার চেয়ে বেশি শুনছে তাহলে বোখারি মুসলিমের এই হাদিসও কোরনের ওই বিবরণের উল্টা হয় এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা রাসুল সাল্লাহ আলি ইসলামের একটা সাময়িক অলৌকিক ক্ষমতা যাকে বলা হয় ম এটা অলৌকিক ক্ষমতা রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের মাধ্যমে তারা তার কথার মাধ্যমে তারা সাময়িক অপমান হোক এটা আল্লাহ রসুল্লো চাচ্ছেন যে তোমাদেরকে আমি দাওয়াত দিলাম তোমরা মানলে না আমাকে না মানলে যে তোমাদের ফল ভোগ করতে হবে সেটি কি তোমরা বুঝতে পেরেছ এইটুকু বুঝানোর জন্য ওই সময় আল্লাহ তালা এটা করেছেন মূলত কবর থেকে কোনো মানুষ উপরের কোন মানুষের কর্মকে বুঝবে না এটাই ঠিক আনস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন যারা তাকে কবরে রাখতে এসেছে তারা যখন চলে যায় ফায়াতিহে মালাকান তখন দুইজন ফেরস্তা ওখানে আসে এই লাসের পাশে আসে ফয়ুক এ দানিহি তারপর তাকে উঠিয়ে বসাই উঠিয়ে বসিয়ে তাকে বলে যে মান হাজার রাজুল আল্লাহ বৈশাফিকম তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে ব্যক্তি কে এটি কি তুমি জানো ফামাল মোমেন সে যদি মুমিন হয় ভালো মানুষ হয় ইমানদার হয় আল্লাহকে বিশ্বাস করে থাকে রাসুলকে বিশ্বাস করে থাকে তাহলে বলে আসহাদ আব্দুল্লাহ রসুল সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য আশা করছি আপনারা অপেক্ষা করবেন পরবর্তীতে আপনাদের সাথে এ বিষয়ে আবারও কথা হবে শুক্রিয়া আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিমান বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি ইবনু আমর ইবনুল আস হাদু আনহু বর্ণনা করেন জনৈক ব্যক্তি রসুল সাল্লাহুআসলামকে একতা জিজ্ঞেস করলেন ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম তিনি উত্তরে বললেন দরিদ্র ব্যক্তিকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া সহি বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় হাদিস সংখ্যা বারো মাস ইফতার তারাভি লাইল কাদ ইদুল ফিতর এরকম আরো অনেক আজ যেগুলো নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে আজ সন্ধ্যা সাতটা পুনঃ সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে বিশ বাংলায়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 আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দুজন ফেরিস্তা কবরে এসে তাকে উঠিয়ে বসিয়ে কি জিজ্ঞাসা করে এ বিষয়ে বলছিলাম দুজন ফেরিস্তা এসে তাকে উঠিয়ে বসিয়ে বলে যে মনহাজার রাজুল আলা জি বইশাহিকম তোমাদের মধ্যে যে ব্যক্তিকে পাঠানো হয়েছিল সে ব্যক্তি কে এটি কি তুমি জানো ফামাল মুমেন সে যদি মুমিন হয় ভালো মানুষ হয় ইমানদার হয় আল্লাহকে বিশ্বাস করে থাকে রাসুলকে বিশ্বাস করে থাকে তাহলে বলে আসহ আন্নহ আবদুল্লাহ রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর দাস তিনি হচ্ছেন তার রাসুল ফাইকল্লাহ তখন তাকে বলা হয় উন জোর মাকাদা কামাল না রেকাদা আব্দাল্লা কাল্লাহি মাকাদা মিনাল জান্ন জামিয়ান তখন দুজন ফেরস্তা তাকে বলে যে তোমার ওই জায়গাটাকে লক্ষ্য করো যে জায়গাটা তোমার জন্য নির্ধারণ করা হয়েছিল ওই ব্যক্তিকে মেনে নেওয়ার পূর্বে ইমান আনার পূর্বে আমল করার পূর্বে তোমার জন্য এই জাহান নাম নির্ধারণ করা হয়েছিল তো তুমি দেখো একটু ফা এর জামিয়ান ওই সময়তে কবর থেকেই সে তার জান্নাতের জায়গা এবং জাহান নামের জায়গা দেখে নেবে রাসুল সাল্লিয়াম বলেন অমাল আখার অপর্জন বল মোনাফেক ও কাফের যে ব্যক্তি মুনাফেক যে ব্যক্তি কাফের যে ব্যক্তি রাসুলকে মানেনি যে ব্যক্তি মেনেও মুনাফেকই করেছে তার নিকটে দুইজন ফেরস্তা যাবেন গিয়ে বলবেন তুমি কি সে ব্যক্তিকে চিনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তখন সে বলবে লাদরি জি না আমি জানি না কুল তো মায়া নাস মানুষে তার ব্যাপারে যা বলত সেটাই বলতাম তার ব্যাপারে আমি কিছু অবগত নেই তখন তারা দুজন বলবে লেমালা দাঁড়াইতো বলা তালাইতা কেন তুমি ভাবনা করনি কেন তুমি পড়নি কেন তুমি ইসলামের অনুসরণ করি এই আফসুস এই দুঃখ এ বেদনা দুইজন ফেরেস্তা তাকে জানাবে অবগত করাবে তুমি যদি জানতে পড়তে ভাবনা করতে তাহলে আজকে তোমার কাছে তোমার উপরে এই বিপদ নেমে আসতো না এই পর্যন্ত বলেই ফিরবুবে মিত রাকিম তার হাতে একটা লাঠি থাকবে সে লাঠি দিয়ে মারা আরম্ভ করবে রাসুলসাল্লাম বলছেন গ্যারাত থাকালায়ন ফের যখন মারতে আরম্ভ করবেন তখন এর পাশে যা কিছু আছে সব কিছুই শুনতে পাবে তবে মানুষ আর জিন শুনতে পাবে না শুধু পাশে নয় অন্য হাদিসের বিবরণে বোঝা যায় যে সারা পৃথিবীতে যত জীবজন্তু পদার্থ জড় পদার্থ জড়ো বস্তু আছে সব কিছুই তার চিৎকার শুনতে পাবে এসি হোসাই হাতান সে খুব জোরে চিৎকার করবে বাপরি মারি করে চিৎকার করবে তার চিৎকার বাস্তব মানুষ বুঝাতে পারবে না সত্যিকারই আল্লা রসুল বলেছেন যে বিবরণ সেটা আমরা জাতির সামনে দর্শকের সামনে পেশ করছি কিন্তু কবরের ফেরেস্তাদের পক্ষ থেকে মায়েরটা কত কঠিন এবং তার চিৎকার কত জটিল এটা মানুষকে বোঝানো খুব কঠিন কেননা রাসুলসাল্লা সাল্লাম বলছেন তার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীতে যত জীবজন্তু পদার্থ জড় পদার্থ রয়েছে তাহলে এটা খুব কঠিন নয় এখান থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে যে বস্তু রয়েছে জড় বস্তু একশো হাজার কিলোমিটার দূরে যে জড়বস্তু রয়েছে সেও শুনতে পাবে যে এখানে একটা কবরে শাস্তি হচ্ছে তাহলে কি আমরা মানুষ মানুষকে বুঝাতে সক্ষম যে তার চিৎকারের শব্দ কত কঠিন কত বেশি এটি কি মানুষের পক্ষে সম্ভব এটা মেনে নিতে হবে যে শাস্তি হবে মেনে নেওয়াটাই ইসলাম মেনে নেওয়াটাই ধর্ম আব্দুল উমার রাজিয়াল বলেন রসুলসাল আলাইহালাম বলেছেন ইনল আবদা এজা মাতা যখন কোনো মানুষ মারা যায় ওরেজা আলাইহে মা কাদহ বিল গাদাতে অল আসিয়ে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় তখন তার সামনে সকালে ও বিকালে তার স্থানটাকে পেশ করা হয় যাহান নামে যে স্থানে থাকবে মূলত সেই স্থানকে পেশ করা হয় আমি সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি যে আমরা আমাদের আলোচনার প্রারম্ভে বলেছিলাম যে কবর বলতে বাড়ির পিছন দিকে যে গর্ত মূলত সেটা নয় কবর বলতে যে কবর স্থান যেখানে মানুষকে রেখে আসা হয় সেটা নয় কবর বলতে একটা সময় আলামে বারজাক যেখানে মানুষকে জান্নাতের সুব্যবস্থা ভোগ ভোগবিলাসের বত পন্থা করে দেওয়া হয় এবং জাহান নামের কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হয় জাহান নামে না দিয়েই এটাই হচ্ছে একটা সময় আলামে বারজাক দেখুন এখানে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন যখন কোনো মানুষ মারা যায় ওরে যা আলাইহে তার স্থানটা তার সামনে পেশ করা হয় সকালেও বিকেলে ইনকানামিন আহলিন্নার ফিন আহলিন্নার অনকানামিন আহলি ফামিন আহলি জাননা সে যদি জাহান নামি হয় তাহলে জাহান তার সামনে পেশ করা হয় সে দেখে বুঝতে পারে যে এটা আমার থাকার জায়গা যদি সে জান্নাতি হয় তাহলে তার জান্নাতকে তার সামনে পেশ করা হয় সে দেখে বুঝতে পারে যে এটা আমার থাকার জায়গা হাদিস তো বোখারি মুসলিম সমভাবে বর্ণিত রয়েছে সম্মনিত দর্শক মন্ডলী আমরা অত্র বোখারি মুসলিমের হাদিস থেকে খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে মরার পরে মানুষকে তার স্থান সকালে সন্ধ্যায় পেশ করা হয় কবরের শাস্তে একটা কঠিন ও জটিল কবর একটা কঠিন ও জটিল জায়গা মরার পরে বিচারের দিন পর্যন্ত একটা কঠিন সময় সম্মানিত দর্শক মন্ডলী রসুলসাল আলী আসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালা তাকে পুনরায় তার স্থান থেকে না উঠাচ্ছে অর্থাৎ যতদিন পর্যন্ত বিচারের দিন ফিরে না আসছে ততদিন পর্যন্ত এভাবে হতেই থাকবে এভাবেও দেখতেই থাকবে যেদিন বিচারের দিন চলে আসবে যেদিন মানুষকে কবর থেকে উঠানো হবে সেদিন তার এই শাস্তি বন্ধ হবে এরপরে কবর এই কিয়মতের মাঠে তার জাহান্নামা হতে পারে তার জান্নাত হতে পারে আয়েসার জিয়া আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লামকে তিনি বলছেন যে আলাইহা একজন এহুদি মহিলা তার নিকটে গিয়ে বলছে আ আজাকলিনা আজাবিল কাবরে আয়েসা আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে বাঁচাক আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুক আল্লাহ রসুল কবরে কি শাস্তি হয় আল্লাহ রসুল বলছেন হাঁ আজাবল কবরে হাক কবরের শাস্তি সত্য আয়েসা জিয়তাল বলছেন এই দিনের পরে আমি আল্লাহ রাসুলকে আর এমন কোনো দিন সলাৎ আদায় করতে দেখিনি যে সলাতের পরে তিনি কবরের শাস্তি থেকে পরিত্রাণ যাচ্ছে না যখনই তিনি সলাত আদায় করছেন তখনই তিনি কবরের শাস্তি থেকে পরিত্রাণ যাচ্ছেন আল্লাহ আজাবিল কাবর আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আয়সারা জিয়া বলছেন তিনি সলাতে সালামের পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন অত্র বোখারি মুসলিমের বুঝতে পারছি যে প্রত্যেকটা মানুষের একটা জরুরি কর্তব্য সলাতে সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাওয়া আল্লাহ আউজুবে কামিন আজাবে জাহান্নাম আউজুবে কামিন আজাবেল কাবর আল্লাহ তুমি আমাকে জাহান্ন থেকে বাঁচাও তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আয়েসার জ্লাহ তাল আনহা বলেন যে আমি একদা বাড়িতে বসে আছি হঠাৎ একজন ইহুদি মহিলা এসে বলছে যে তুমি আমাকে কিছু খাওয়ার দাও আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে আয়েসারাজি আল্লাহ তোমার বলছেন যে তুমি থামো এহুদি মহিলা তুমি থামো কবরের শাস্তি হয় বিষয়টি আমি অবগত নই আল্লাহ রাসুল্লাহ আসুক আমি বিষয়টি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করি তারপরে এহুদি মহিলাকে আটকে দেওয়া হল আল্লাহ রসুল বাঁশায় আসলেন আয়েসারা জিয়া আল্লাহতাল বলছেন এহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয় কি বলছে এহুদি মহিলা এহুদি মহিলা বলছে যে কবরে শাস্তি হয় এই পর্যন্ত বলতেই আল্লাহ রসুল বলছেন না আজাবুল কবরে হাক কবরের শাস্তি সত্য এই কথা বলেই তিনি দাঁড়িয়ে গেলেন অরাফায় দেহে তারপর দুই হাত উঠালেন দুই হাত উঠিয়ে আল্লাহর নবী দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন কবরের শাস্তি থেকে বাঁচতে চাইলেন সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এখানে দুইটি জিনিস লক্ষ্য করতে পারি তার একটা জরুরি কথা দেখুন শরীয়তের বিষয়টি কত জটিল শরীয়তের বিষয়টি আমরা সহজভাবে দেখি আমরা জনসমাজে একটা কোরআন হাদিসের কথা বললে সবাই দুর্বল বলি যে ওটা থাকতে পারে আরেকজন নামে একটা কথা বলল কথাটা রাসুলের কি না ঠিক কি বে ঠিক কেউ তদন্ত করতে চায় না সম্মানিত দর্শক মন্ডলী আয়েস আর না বলছেন থামো আল্লাহ রাসুল্লাহ আসোক তাকে জিজ্ঞাসা করি কবরের শাস্তি ঠিক কিনা তারপরে তুমি যাওয়া তুমি তার আগে যাতে পাবা না দেখো আয়েসারা জেলা হত কীভাবে তাকে ঠেকালেন জিনিসটা হক কি না হোক এটা জানার জন্য কবরের শাস্তি হয় কি না হয় এহুদি মহিলা কি মিথ্যা কথা বলছে এটা তিনি প্রমাণ করার জন্য তাকে আটকিয়ে দিলেন আমি কথার মধ্যে কথা সম্মানিত দর্শক মণ্ডলীকে বলবো যে আপনারা যদি কোনো কোনো দিন এরকমই ধর্মের নামে কোনো কথা শুনতে পান তাহলে তার প্রমাণ চাইতে হবে যেটা রাসুল বলেছেন কিনা না পরের অংশে আমরা অত হাদিসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে কবরের শাস্তিকে লক্ষ্য করে কবরের শাস্তিকে হিসাব করে আমাদেরকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে এমনকে হাত তুলে ধোয়া প্রার্থনা করতে হবে আল্লাহ রাসুল কবরের শাস্তি থেকে বাঁচার জন্য দাঁড়িয়ে গেলেন এবং প্রার্থনা করতে লাগলেন সম্মানিত দর্শক যে কোনো সময়ে এখন পরে রাতের অন্ধকারে অজু করে দাঁড়িয়ে গিয়ে দীর্ঘ সময় ধরে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে হবে আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রু হতে পারে তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো সম্মানিত দর্শক মন্ডলী আমরা অত্র হাদিসের শেষ অংশে যেটা বুঝলাম আমরা অবশ্যই সময়ে আল্লাহর ভয়কে খেয়াল করে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য হাত তুলে এককভাবে প্রার্থনা করব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ মাম আসসালাম আলাইকুম GBT اي اورترش ہٹیک ببھور کرہ ہولے پروکالے ایر پوریپورنو پرتیدان پاوہ جابے یا ایہ اللذینا آمنو انفقو مما رزقناکم من قبل ان یاتی یوم لا بیع فیہ ولا قلہ ولا شفاعہ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 जकत दान अर्थ पाठातेउ बिंग नम्बर शून्य আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন এক এক এক সৌর তিন তিন সোয়েফট বিআইসি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার পিসি সলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি খরচ আমার সালাদ আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় পুনঃ সম্প্রচার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে বাংলায় दायित्व দেখুন তালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়